সম্মান দর্শকবৃন্দ পৃথিবীর আনাচে কানাচে বসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমরা সাদা সম্ভাষণ জানাচ্ছি দর্শক আমরা জানি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে তাঁর দিকে দাওয়াত দেওয়া তার দিকে দাওয়াত হচ্ছে তোরআের দিকে দাওয়াত রাসুলের সুন্নার দিকে দাওয়াত জান্নাতের দিকে দাওয়াত সে দাওয়াত যারা দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে একজন প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি তাকে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এনেছিলাম আমরা আজও তাকে আহ্বান জানিয়েছি আমাদের স্টুডিওতে যাতে করে তার কাছ থেকে আমরা দাওয়াতের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি দর্শকবিন্দু আমরা এখন তার কাছে যাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতুকু বুতরা আমরা বিগত কয়েক পর্বে আমরা আপনার পারিবারিক জীবন এবং শিক্ষা জীবন সম্পর্কে জিনিস আমরা এখন একটু ব্যক্তিগত জিনিসের দিকে আপনার দৃষ্টি আগ্রহ করতে চাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক জীবন সম্পর্কে আসলে ইসলাম প্রত্যেকটি মুসলিমের একটা পারিবারিক জীবনের একটা ভিত্তি থাকে এবং কিভাবে তারা যেটা তৈরি করে সেটার উপর নির্ভর করবে অন্যেরাও তাদের অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি মানে একক ব্যক্তি একটা ইউনিট ছোট্ট ইউনিট কিন্তু তারপরেও ইসলামের সমাজের মূল ভিত্তি কিন্তু পরিবার জি পরিবার যদি গঠন করা না হয় তাহলে আসলে ইসলামী সমাজ বিভক্ত হয়ে যাবে আরো বেশি আজকের প্রেক্ষাপটে আপনি যদি আমার ব্যক্তিগত পারিবারিক বিষয় হয়তো জানতে চেয়েছেন তারপর আমি দর্শকদের সাথে শেয়ার করার জন্যই কথাটা বলছি যে আজকে বর্তমান আধুনিক বিশ্বে পরিবার প্রথাটা উঠে যাওয়ার জন্য একটা আয়োজন চলছে মানুষের আত্মীয়ত্যার সম্পর্ক যাতে আর কিছু না থাকে এরকম একটা আয়োজন চলছে তো সেক্ষেত্রে আমাদের মুসলিম ভাইবন্দের মনে রাখতে হবে যে সংস্কৃতি আমাদেরকে সেদিকে নিয়ে যায় সেটি কিন্তু আমাদের ধ্বংস ত্বরান্বিত করছে পারিবারিক সম্পর্ক ধরে রাখা পরিবারের সবার সাথে একটা সুসম্পর্ক রাখা সবার খবর রাখা এবং পরস্পরের প্রতি যে সারিয়া যে অধিকার দিয়েছে সে অধিকারগুলোকে মেনটেন করা এটা পরিবারকে ধরে রাখার জন্য অত্যন্ত জরুরি যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন আমার মা বাবা যখন ছিল তখনও একসাথে আমরা ছিলাম যদিও দীর্ঘদিন অবশ্য একটু দূরে থাকতে হয়েছে পড়াশোনার কারণে আমার যে ভাই বোন আছেন তারাও মা বাবার একই তারা গড়ে উঠেছেন একই প্রশিক্ষণে দিনদায়ের উপরেও তারা গড়ে উঠেছেন আর আমি তো বর্তমানে আহমদুলিল্লাহ মানে আমার সন্তান আমাদের মধ্যে চারজন হচ্ছে ছেলে এবং দুজন মেয়ে আহমদুলিল্লাহ প্রত্যেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে পারিবারিক ভাবে আমরা চেষ্টা করছি তাদেরকে পারিবারিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং যাতে তারা আকিদার মোখাশারগুলো পড়ে ফেলতে পারে তারপরে আকিদার উপর ভালো ভালো বইগুলো তারা পড়ে ফেলে কিংবা হাদিসের যেমন রমদাতুল আহকাম সহ আরও বিভিন্ন যে গ্রন্থ আছে রিয়াদুস আলহিদ এগুলো যাতে পড়ে ইত্যাদি এভাবে আমরা চেষ্টা করি হ্যাঁ আসলে আপনি যে বলছিলেন যে সন্তানদেরকে তৈরি করা বলছিলেন কিভাবে দিক আপনি উন্মোচন করেছেন পরিবার জীবনে আমরা যদি একটু আলোকপাত করি আমাদের নিজেদের আত্মীয় স্বজন বা কাছের অনেক লোকদের মধ্যে আমরা নানা সমস্যা দেখি হিসেবে আমাদের কাছে আছে বলে আমার ছেলেটারই আচরণ মেয়েটা এমন অথবা সবাই ঠিক আছে একটা ছেলের কম অথবা একটা মেয়ের কম এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় এখন লক্ষ্য করছি তো এর মূল কারণটা কি আরবি শব্দ অনেকের অর্থ করেছেন প্রশিক্ষণ কিন্তু আসলে এর অর্থ এডুকেশন এডুকেশন তারবি এর অর্থ হচ্ছে এডুকেশন শিক্ষা তবে এই শিক্ষাটা শুধু তাত্ত্বিক শিক্ষা নয় এটা হচ্ছে হাতে কলমের শিক্ষা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা জি তার্বিয়াটা আসলে সেদিকে ইন্ডিকেট করে ইসলামিক তার বিয়ারটা আসলে আমাদের আমলকে শুদ্ধ করে আমাদের আকে দাকে শুদ্ধ করে আমাদের রুহের খোরাকও যোগায় আমাদের হৃদয়কে আল্লামুখী করে এটা হচ্ছে ইসলামিক তার্বিয়ার একটা মূল জিনিস তো এই জন্য ইসলামিক খুব জরুরি যে যেই তার্বিয়া আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে আমাদেরকে সব চরিত্রবান বানায় আমাদেরকে উদার করে বড়ো চিন্তাভাবনার অধিকারী করে মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার একটা কমিটমেন্ট শিক্ষা দেয় সে তার বিয়াতকে আমরা দিতে পারছি আমাদের সন্তানদেরকে এইটা কিন্তু একটা বড়ো প্রবলেম জি আজকে সেই জন্যে আমরাও চেষ্টা করছি সমাজে আসলে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক কিছু ল্যাকিন্স আমরা লক্ষ্য করছি একটা প্রপার শিক্ষা অনেকাংশেই কঠিন হয়ে পড়েছে সেক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা এখানে খুব জরুরি আমরাও চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে সে ধরনের তার দিতে কারণ যাতে করে তার আকেদাটা শুদ্ধ হয় ইসলামের বেসিক জিনিসগুলো সে জানতে পারে আখলাখটা সে জানতে পারে এবং সে ভালো মন্ধের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে ইত্যাদি এই বিষয়টা তো সন্তানদের আমাদের সমাজে বর্তমান যে সমাজে আমরা অবস্থান করছি সব সমাজ তো দেখার সুযোগ আমাদের হয়নি আমাদের কাছের অবজারভেশনগুলো আমরা এখানে শেয়ার করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে ছেলে মেয়েদের বা সন্তানদের দুর্গতি এক বাবামা মা দুজনেই হয়তো চাকরি করেন অথচ ইসলামে মেয়েদেরকে আসলে ঘরমুখী থাকতে বলা হয়েছে সে বাইরে যাবে সে কিছু দায়িত্ব পালন করবে সামাজিক অসুবিধা নেই সে সোশ্যাল কিছু পেশাগত দায়িত্ব যদি কখনো কখনো শিক্ষার খাতে বা অন্যান্য জরুরি খাতে সে ব্যয় করে তা তো সমস্যা নাই কিন্তু তার ফোকাস হবে হচ্ছে তার ঘর ঘর সংসার এটা তো আসলে স্বতঃসিদ্ধ একটা বিষয় একজন মা তার সব সন্তান যদি সুনাগরিক হয় সুশিক্ষিত হয় তাহলে তার চাইতে গৌরবময় কিছু কি আছে সে মা সে তো মহান মা সে একজন রোল মডেল হিসাবে সমাজের সবার কাছে সমাদৃত হতে পারে কিন্তু আমাদের মেয়েরা অনেক সময় সেগুলো খেয়াল করে না ভুল বোঝানোর কারণে যাই হোক এখানে মা বাবা দুজনই যদি চাকরি করেন তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যায় ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে কার সাথে মিশছে কি করছে না করছে খোঁজখবর রাখতে পারেন না দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদেরকে ছেলেদেরকে অধপতন শেখায় অনেক প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে শুরুতেই জোড়া জোড়া করে হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে এটা আমরা প্রাইমারি লেভেলের শেষ পর্যায়ে অথবা মাধ্যমিকের প্রথম পর্যায়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্ট আমাদের কাছে আছে কিছু কিছু শিক্ষক অথবা ইভিন স্কুলের প্রধান তারা এভাবেই একটা জাতিকে গড়ে তুলতে চাচ্ছেন তারা ধারণা করছেন যে এভাবে আমাদের জাতি ইউরোপিয়ান আমেরিকান সভ্যতার কাছাকাছি চলে আসবে এবং তাদের মতো করে গড়ে উঠবে কিন্তু তারা বুঝতে পারছেন না যে একটা জাতি আরেকটা জাতির সভ্যতাকে ধারণ করলে সে হবে পরজীবী সে তার স্বাতন্ত্র হারাবে তার সৃজনশীলতা হারাবে তার আত্মমর্যাদাবোধ হারাবে পরজীবীরা কোনো দিন বড়ো হয় না কোনো দিন লিডার হয় না কোনো দিন আল্লাহ তাকে বড় করেন না এটা আমাদের রাখতে হবে এই বিষয়গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন প্রতিষ্ঠানে দিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে যেহেতু ইসলামী তারবিয়তের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সে কোরআন শিখবে এবং আমরা মনে করি যে এই জিনিসটা বাবা মা অনেক আগ থেকে শুরু করতে পারেন বাচ্চারা যখন একদম ছোট মাত্র ভূমিষ্ঠ হলো তখন থেকে আপনি সিডি বা ভিসিডিতে আপনি কোরআন তেলাওয়ার দিতে পারেন এখন তো অনেক সহজ হয়ে গেছে সুন্দর তেলোয়ার শুনে এই বাচ্চা তার একটা প্রস্তুতি করি মানুষ তো সে ম্যাচিউড হয়নি বটে বাট তার উপর একটা ছাপ পড়বে প্রভাব পড়ে এমনকি মায়ের পেটেও যখন বাচ্চারা থাকে তখন মা যদি সালাত আদায় করেন ঠিকমতো তখন যদি কোরআন বেশি পড়েন আল্লামুখী হন হ্যাঁ একটা তারও একটা প্রভাব তার গর্ভস্থ সন্তানের উপর পড়ে তাহলে প্রসব করার পরে বাচ্চাদেরকে এইভাবে তিনি যদি তৈরি করার চিন্তা করেন ঘরের মধ্যে একটা সুন্দর দিনী পরিবেশ যদি তৈরি করার চেষ্টা করেন ঘরে মাঝে মাঝে কোন শায়েকদেরকে তারা ডাকবেন আমাদের দেশে হচ্ছে অন্যরকম সিস্টেমটাকে পাল্টে দিতে হবে একজন সাহেব অত্যন্ত সম্মানিত মেহমান হিসেবে আসবেন তিনি এখানে কোন মিলাদ পড়বেন না কিছু করবেন না তিনি নাসিয়াতি তিনি আমাদের জন্য কিছু জ্ঞানের বরকত রেখে যাবেন কিছু ইনসপিরেশন রেখে যাবেন বেদাত মুক্ত সোহি আঁকিদার মানুষ যদি এই কাজগুলো করে তাহলে পরিবারগুলো কিন্তু ভালো হওয়ার সুযোগ পাবে কারণ ঘরের মধ্যে ভালো লোকদের প্রবেশের মানে সুযোগ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে আজকাল তো প্রত্যেক ঘরে ঘরেই টিভি আছে ইন্টারনেট আছে এগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না হয় প্রবলভাবে তাহলে কিন্তু জেনারেশন নষ্ট হয়ে হয়ে যাবে বিশেষ করে টিভি টিভি যদি কেউ ডিস চ্যানেল বাসায় নিয়ে আসেন তাহলে তো অনেকগুলো চ্যানেল এক দেশও চ্যানেল এবং এর মধ্যে অধিকাংশ হচ্ছে খুবই খারাপ খুবই খারাপ জি কৃষ্টি কালচার আকিদা আমল নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা প্রণয় ঘটিত অনেক আজে বাজে দৃশ্য ইত্যাদি সব কিছু তো কেউ যদি তার বাসায় মানে ধ্বংসকে ডেকে আনতে চান তাহলে এগুলোকে ওপেন করতে পারেন ইন্টারনেট যদি ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হয় কারণ আমাদের দেশে কিন্তু কোনো ওয়েবসাইটকে নিষিদ্ধ করা হয় না সব ওপেন জি ফলে যত ধরনের খারাপ ওয়েবসাইট আছে সবগুলো বাচ্চারা কিন্তু সেদিকে দেখবে কারণ সেগুলো বাচ্চাদের হাতের নাগালে। আপনি ইন্টারনেট ব্রাউজ করলেই দেখেন খারাপের দিকে যাওয়ার জন্য যা দরকার যে অ্যাডভার্টাইজগুলো বা এগুলো চলে আসে তো এগুলোর যদি ব্যাপক নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সন্তান কিন্তু বিপথে যাবে খুব দ্রুত যারা খুব দ্রুত পর্নোগ্রাফি বা এই টাইপের সাহিত্য কিংবা ছবির মধ্যে সম্পৃক্ত হয়ে পড়ে এরা খুব দ্রুত খুব দ্রুত ধ্বংসের মধ্যে চলে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি অনেকগুলো ফ্যামিলিতে আমরা এটা দেখি শুধু বাংলাদেশ কেন আমরা ইউরোপ আমেরিকান সভ্যতায়ও সেটা দেখি এবং আমরা ভারতীয় একই ধরনের রিপোর্ট আমরা পত্রিকার মাধ্যমে বা ওয়েবসাইটগুলো যেগুলোতে ইন্টেলেকচুয়াল রিপোর্টগুলো আসে সেখানে আমরা দেখি আমি কিছুদিন আগে একটা রিপোর্ট পড়েছিলাম যে ইভেন যে কার্টুনকে আমাদের মুসলিম পরিবারের লোকেরা অনেক সময় মনে করে যে বাচ্চাদের কার্টুন অসুবিধা নেয় এবং ঘন্টার পর ঘণ্টা বাচ্চাদেরকে কার্টুন দিয়ে রাখে বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা তাকে ভুলাই ভালায় রাখা যায় মা এখানে নিজের কাজগুলো করতে পারে তা আমি লেটেস্ট রিপোর্টটা দেখলাম বলা হয়েছে কার্টুনের এই দেখা বা এই ধরনের অভ্যাস করে নেওয়াটা শিশুর সাথে মায়ের একটা মানসিক বিচ্ছেদ তৈরি করে কারণ বাচ্চা তখন মাকে ভালোবাসার পরিবর্তে কার্টুনকে ভালোবাসে মায়ের উপস্থিতি তার কাছে বিরক্তিকর মনে হয় তখন সে ভাবে যে ও মা তুমি শরত আমি কার্টুনটা দেখতে দাও কিন্তু এই কার্টুন বা এই টিভির প্রচলনটা যদি না থাকত তাহলে কিন্তু বাচ্চা তার মায়ের কাছে যে মাতৃস্নেহ সেটা পেত মা তার সমস্ত স্নেহ বাচ্চাকে উজাড় করে দিতে পারত এই যে সহাব্যতের আদান প্রদান স্নেহ মমতা আদান প্রদান মানুষকে কিন্তু ভিন্ন মানুষে পরিণত করে আজকের এই সন্তান যদি কার্টুনকে ভালোবেসে মাতৃস্নেহকে ধারণ না করে এবং মাকে স্নেহ দেওয়া থেকে নেওয়া থেকে বঞ্চিত করে সে যদি বড় হয় তাহলে এই ছেলে সামনের দিনগুলোতে সাধারণ শিক্ষা পেয়ে সে কিন্তু একটা মেশিনে পরিণত হবে আবেগ ভালোবাসা মায়া মামতার অনুভূতি থাকবে না আজকের বিশ্বে আমরা সেটাই দেখছি তাহলে পিতা মাতাকে বিদ্যাস তার কোনো দিদা থাকবে না দ্বিধা থাকবে না তো এইভাবে তার বিয়াটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার বিষয়গুলোকে খুব মেথোডোলজিক্যালি আমাদের কিছু জানার চেষ্টা করতে হবে কিছু কমন যে কথাগুলো বললাম এরপরে যাদের স্কুলে যাওয়ার প্রতিষ্ঠানে যাওয়ার কোন প্রতিষ্ঠান তার মনন মেধাকে তৈরি করবে বিকশিত করবে ইসলামিক হলাক তার মধ্যে তৈরি করবে এবং ইসলামিক চেতনা তার মধ্যে তৈরি করবে ইসলামী আকিদা তার মধ্যে দেবে এটা কিন্তু খুব জরুরি এখানে যদি মারা আমাদের ব্যর্থ হন তাহলে পরিবেশে বা অবস্থানে চলে যাবে জি এবং ফলশ্রুতিতে আমাদের জাতি অনেক দূর পিছিয়ে যাবে দেখছিলাম যে বিভিন্ন মা বাবারা এই যে ছেলে মেয়ে একই স্কুলে পাঠাচ্ছে আমরা কি মনে করি না যে এটা তার বিহতের ক্ষেত্রে একটা বড় ধরনের হুমকি হিসেবে কাজ করে মোতার আমরা বিষয়টিও জানবো অন্যান্য বিষয়ের সাথে আমরা একটু হচ্ছে। সময় দর্শক আমরা মহতারাম ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইল্লাহের কাছ থেকে শুনছিলাম যে সন্তানের লালন পালনের ব্যাপারে পিতা মাতার কী ভূমিকা বা তারা কীভাবে সন্তানকে সঠিক পদ্ধতিতে লালন পালন করবেন শিক্ষা দিবেন কিভাবে তাদেরকে বড় করে তুলবেন সে বিষয়টা আমরা জানছিলাম ইশাল আমরা একটি বিরতির ফলে তার কাছ থেকে আরও শুনবো ততক্ষণ আমাদের সাথে থাকুন নাকে নাকে আমিন আলো তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে সুন্নাতের 바탕 আর নারীকে সব প্রদান করে এটাই হচ্ছে বিধান নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীর মর্যাদা দেয় না জাফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর হোসেন প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর আলী প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল করে। আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে जा भी दान करे।, करे। अनुप्राणित करो समय पुरो एनार्जी पूरा चिंता साधना करा जाह অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায়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 थ जा महान आल्ला कुरान उल्लेख कर सम्मान दर्शक बिंदु बितर पर फिर आलोचन আমরা আলোচনা করছিলাম ডাক্তার সাথে এবং তার সাথে কি সেই বিষয়টি সাথে আমরা সম্পৃক্ত করে বিষয়টি আলোচনা শুনছিলাম আমরা তার কাছে এখন আবার ফিরে যাচ্ছি যে মহত বলছিলেন সন্তান লালন পালন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম বলছিলাম যে সহশিক্ষার বিষয়টি যে ছোট কাল থেকেই গড়ে উঠতেছে পাঠানো পাঠানো এইটা আজকে কমন একটা ফেনোমেনা হয়ে গিয়েছে আমাদের মুসলিম সমাজে যেহেতু আমরা পাশ্চাত্য সভ্যতাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের জনগণ অথবা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তারা সেটাকে নিষেধ করছে না রিজেক্ট করছে না ফলে এই বিষয়গুলো আমাদের উপর এমনভাবে চেপে বসেছে যে মানুষ এটাকে স্বাভাবিক নিয়তি হিসাবে দেখছে সহশিক্ষিত ইসলামিক পরিবেশে এটা কখনোই সংগতিপূর্ণ নয় বরং ইসলাম ছেলেদের মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করেছে এমনকি শুধু আপনার প্রতিষ্ঠানের কথা বলছি কেন বাড়িতে কি বলেছে আপনার সন্তান যখন মোমাইয়েজ হবে ডিস্টিংগুইশ করতে শিখবে ইভেন ফিজিক্যালি ম্যাচিউর হওয়ার আগে অর্থাৎ বালেগ হওয়ার আগে ছেলে মেয়েদের আলাদা আলাদা করে ফেলবেন কি বাবা মা থেকেও আলাদা করে ফেলবেন এই বয়স থেকে তাহলে এটা কেন এটা হচ্ছে প্রথমত তাদেরকে একটা আদব শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়ের ব্যবধান বোঝানোর জন্য এবং তারা প্রত্যেকে যেন স্বাভাবিক যে পর্দা সে পর্দা কারণ পর্দা তো অনেক রকম ভাই বোনের মধ্যে আড়াল তো থাকবেই শুধুমাত্র হয়তো ফেস দেখাতে পারবে মাথা দেখাতে পারবে এইতো তাই না তাহলে পর্দা আসলে সবার সাথেই করতে হবে কিছু না কিছু হ্যাঁ কিছু না কিছু পর্দা থাকবেই তো এই যে পর্দার যে বিধানটা এই বিধানটা কতটা সাইন্টিফিক আজকে সেগুলো তুলে দিয়ে মানুষকে পশুতে পরিণত করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মানুষকে শিক্ষা দিকে নিচ্ছে না মানুষকে অবাধ যৌনাচারের দিকে অশ্লীলতার দিকে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েরা এমন করে আসে প্রতিষ্ঠানে সাজগুজ করতে আসার কথা নয় এখান তো শিখতে এসেছে এখান তো অশ্লীলতা দেখানোর জন্য নয় এখানে বড়ি প্রদর্শনের জন্য এখানে আসার কথা নয় কিন্তু দুঃখজনক আমরা সেগুলো লক্ষ্য করছি ফলে সহশিক্ষাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না সেটা যত ব্যাপকভাবেই আমাদের সমাজে স্টাবলিশড হোক না কেন আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আসলে সহশিক্ষা যেন এই সমাজ থেকে আসলে উঠিয়ে দেওয়া হয় এক দ্বিতীয় হচ্ছে একজন অভিভাবক হিসাবে আমরা কিন্তু ছেলেদেরকে ছেলেদের স্কুলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় পাঠাতে পারি আর মেয়েদেরকে মেয়েদের স্কুলে মেয়েদের মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাবো। ইউনিভার্সিটি পর্যন্ত আমরা সেটা করব। এবং আমি আমাদের দেশের মুসলিম সমাজের বিভিন্ন যারা এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছেন তাদেরকে বলবো যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আবার গুরুত্ব দেওয়া উচিত মেয়েদের প্রাইভেসি থাকবে আত্মসম্মান থাকবে মেয়েরা একটা ইসলামী তার পাবে সেটা যদি হয় তাহলে আজকে আমাদের অনেক অভিভাবককে বাধ্য হয়ে ছেলে মেয়েদের একসাথে পড়তে দিতে হয় না আজকে আপনি প্রশ্নটা তুলেছেন কিন্তু এমনও বহু জনপদ বাংলাদেশে আছে কিংবা ভারতে কিংবা আরও অন্য অন্য জায়গাতে আছে যেখানে মেয়েদের জন্য আলাদা কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই এখন হয় মেয়েকে বসিয়ে রাখতে হয় কোনো কেউ বাধ্য তার ইজ্জতের সেফটি তার আখলাখটি মেয়েদের এটা বেশি গুরুত্বপূর্ণ তার শিক্ষার চাইতে তাহলে তার সেই সেফটিকে প্রায়োরিটি দিয়ে শিক্ষাটা যতদূর চালানো যায় চালাবে কিন্তু এর মধ্যে থেকে তাকে পর্দা পোশাক মধ্যে রাখতে হবে তাকে সে কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটি কাজে দলিল দেওয়ার ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে তার কিন্তু আলেম হলে তার যে কি শোনায় সোহাগা হবে এটা তো আমরা দেখতেই পাই আমাদের মাসায় এখারা বেশিরভাগই হাফিজ ছিলেন যেমন আমরা যখন আমাদের শুনতে থাকি প্রথম কাজ হচ্ছে তো এটা এই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে আপনি যেটা বলছেন আলহামদুল্লাহ আর আমি বলবো যে হাফেজুল কোরআন হলে সবাইকে আলেম হতেই হবে এটাকে আমি সেভাবে অপরিহার্য বলবো না কারণ আমি আসলে ব্যক্তিগত ভাবে দেখতে চাই যারা ডাক্তার হয়েছেন তাদের মানে সকল ডাক্তার সকল ইঞ্জিনিয়ার যদি তারা কোরআনের দূরে সরে যান তাহলে তো সমাজের বৃহত্তর একটা শ্রেণী কোরআন থেকে দূরে সরে গেল যদি এরকম একটা এফোর্ট থাকতো তাহলে কোরআন আমাদেরকে শাসন করতো কোরআন আমাদের মধ্যে আলো জ্বালিয়ে দিত আমাদের আজকে পেশাজীবী লোকদেরও একদম মানে বিভিন্ন সমাজের অ্যারেস্টোক্রেটিক পর্যায়েও আমরা দেখি এদের মধ্যে কিন্তু দুর্নীতি প্রবেশ করেছে এদের মধ্যে লোভ লালসা প্রবেশ করেছে আমরা যে কোনো পেশাজীবী আমি নাম উল্লেখ করছি না যে কোনো পেশাজীবীর কথায় আপনি দেখবেন আলোচনা নিয়ে আসেন বিরাট একটা শ্রেণী দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে পড়েছে তাদের আল্লাহ তাদেরকে কম দেননি তারা প্যাথোলজিক্যাল সেন্টারগুলোতে দেখা যাচ্ছে যে নানা অবৈধ কার্যক্রমের সাথে এই মহান পেশার লোকেরাও আসল সিন্ডিকেটে যুক্ত হচ্ছে কনস্ট্রাকশন কাজের সাথে শিক্ষা কার্যক্রমের সাথে কোচিং সেন্টারের নামে ইত্যাদি নানা কার্যক্রমে মানে মানুষ দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হচ্ছে অত্যন্ত ভয়াবহ গতিতে কারণ হচ্ছে দে আর ডিটাচড ফ্রম দ্য কোরআন ফ্রম দ্য সুন্না এবং তারা তাদের মানে সন্তানদেরকে যেমন সঠিকভাবে তার বিয়ার দিচ্ছে না দুর্বল মুয়াজিনকে ছেলের কোরআনের শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছেন তারাই হতো একশো টাকা দুইশো পাঁচশো টাকা দিচ্ছেন আজকের প্রেক্ষাপটে বা এক টাকায় সর্বোচ্চ দিলেন যেখানে অন্য ক্লাসের অন্য যে সাবজেক্টের পাঁচ হাজার টাকা মর্যাদা তাহলে কোরআনের মর্যাদাকে সে সারা জীবন সেভাবে দেখবে এভাবে ইসলামিক তারবতের অন্যান্য বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি প্লাস আমাদের আচরণবিধি বয়দেরকে শ্রদ্ধা করা যে মত্রলোচনা আসবেন সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি সময় দর্শক আমরা ডক্টর কিভাবে এবং কোন পদ্ধতিতে এগুলে আমরা মানুষের মতো মানুষ করতে পারব। আমরা তার কাছ থেকে অন্যান্য পর্বে আরো আলোচনা শুনবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও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 আকাশের রং ধুনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়